আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يؤلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ওয়াজ শুনি আমাদের দেশে ওয়াজ स्थिर सोनार अभ्य आज आवज शुनी अनेक समय दीर्घ समय आलोचना शुनी भलो लागे तरफ जीवन कर्म तेम नतून तथ्य पा जाएं दू घंटा तीन घंटा आवाज शुने वड़ी जब কিন্তু সকাল থেকে নতুন একটা কর্ম করব এমন কোন বিষয় হয়তো আসে না আমার বিষয়টা হল ভাইরা মন অন্তরকে সমৃদ্ধ করে আর কিছু জ্ঞান আমাদের কর্মকে সমৃদ্ধ করে কথাটা কি বুঝতে পারছেন তো এখন আমরা যখন ওয়াজে ঢুকে যাব দেখা যাবে কথাই কথায় অন্য কথাই চলে যাব এজন্য প্রথমে আমি সহজ ভাবে আপনাদেরকে জীবনের কর্মের মতো ছোট ছোট কয়েকটা কথা বলতে চাই ওয়াজ না কিছু কথা শুনতে রাজি আছেন তো তো ভাইরা এখানে একটা জরুরি বিষয় বুঝতে হবে ইসলাম কিন্তু দুই রকমের ইসলাম রকম একটা কল আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ইসলাম আল্লাহ তার কাছে দিয়েছেন তিনি আমাদের শিখিয়েছেন আর একটা হল আমাদের দেশের সামাজিক ইসলাম কথা কি বুঝতে পারছেন এই দুটো ইসলামের ভিতরে পার্থক্য আল্লাহ এবং তার রসুল যে ইসলাম আমাদের দিয়েছেন তারা যেটা শিখিয়েছেন আমরা সেইটা যদি করি তাহলে আমাদের ভালো হয় কার ভালো হয় যে করে তার কথা বুঝতে পেরেছিল আর আমাদের সামাজিক ইসলামে যখন আমরা কাজটা করি তখন যে করে তার কিছু লাভ হোক না হোক অন্যান্য মানুষের লাভ হয়। আপনারা আমি বুঝেছি কথাটা ভালো বোঝেননি উদাহরণ দিলে আমার আব্বা মারা গেলেন আমি যদি খানা করি তাহলে গ্রামের লোকদের লাভ আর আমি যদি গোপনে বা মসজিদে টাকাটা দিয়ে আসি তাহলে গ্রামের লোকদের কোন ঠিক না কোনটাতে আমাদের লাভ আর কোনটাতে আমাদের লাভ নেই হ্যাঁ তো বোঝেন আল্লাহ রসুল সাল্লাম যে কাজগুলো শিখিয়েছেন সেগুলো আমি করলে আমার লাভ আর কারো লাভ না যেমন সাল সালাম বলছেন মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান কে পূর্ন ইমানদার কে যে মানুষের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে হাসি মুখে কথা বলে রাগ করলে সবর করে কাউকে কষ্ট দেয় না গালি দেয় না অমায়িক বিনয়ী, সহনশীল এই মানুষগুলো কাছে সবচেয়ে পুরনো ইমানদার হয় আপনাদের কুষ্টিয়াব সুহান আল্লাহ বলার নেই হুজুর বললে তারপরে তাই না হ্যাঁ প্রবলেম হলো এতে আপনাদের লস হুজুর বললে বললেন সবটা তো হুজুর নিয়ে গেল আর আপনি যখন নিজের আবেগে বলবেন তখন একবার সুমানিক কথা বোঝেন নি আমার সমস্যা হল আপনাদের বলব আমরা যত আমল করি সবটা কার নেব কোন কায়দায় আমল করলে সবটা পাওয়া যাবে এই তরিকাটা কে শিখাবে কথা বুঝতে পেরেছেন তো আমাদের ইমান হলো লাহ ইহু মোহাম্মদ রসল্লাহ এবাদত আমরা যত কাজ করব সবের আশা কার কাছ করব করবো কোন কায়দায় তরিকায় পদ্ধতিতে এবাদত করলে আল্লাহ সবটা দেবেন এটা কে শিখাবেন তাহলে এবাদত কার তরিকা টাকার হবে না খালি আপনারা রসুলাম ওয়াজ করার সময় প্রশ্ন করতেন চোরে বলতেন আসতে বলতেন এক কথা তিন বলতেন বুঝোছ কি না বলতেন প্রশ্ন করতেন কিন্তু তোমরা সবাই সুহান বলো এটা কোনটা বললে দোষ নেই কোনো ওয়াইজ যদি বলে বলুন সুভান আল্লাহ কোনো গুণা হবে না কিন্তু এটার ভিতরে তার কোনো সোহাব হবে না কথা আর আপনারও যদি মনের আবেগে বলেন তাহলে আপনাদের কি হবে সোয়াব হবে আমি আর বেশি বলবো মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান যে ভালো আচরণ করে আর এদের ভিতরে সবচেয়ে ভালো যে বউয়ের সাথে কার সাথে বয়ের সাথে ভালো আচরণ করে এবার আর কেউ সোবান লাব নেই কারণ এটা আমাদের বিরুদ্ধে চলে গেল ঠিক না তাহলে আসল কথাই যাই আমরা যদি বাড়িতে বউয়ের সাথে ভালো আচরণ করি বউ রাগ করলে সবর করি বউয়ের সাথে হাসি মশকরা করি বউকে সময় দিই ছেলে মেয়েকে সময় দিই এটা আল্লাহ রসুদ আমাদের সব হবে আল্লাহর কাছে সব লেখা হবে লাগবে কথা বোঝেননি কিন্তু হজুরের কিন্তু এতে কোনো লাভ হবে না কথা বুঝতে পেরেছেন কথা বোঝেননি আপনারা আপনারা যদি আমাদেরকে ডেকে নিয়ে দুয়ার মাহফিল করেন দোয়া খেয়ের নেন তাহলে আমাদের আমাদের কি হবে পার্থক্য কি বুঝতে পেরেছেন আপনারা আমাদের রসুলাম আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা হলো বইয়ের সাথে ভালো আচরণ করো সন্তানদের সাথে সময় দাও স্বামীর সাথে ভালো ব্যবহার করো ঘরে বসে দরুদ শরীফ পড়ো কোরআন শরীফ নিজে পড়ো নিজে এলেম শেখো নিজে আল্লাহরে ডাকো নিজে আল্লাহর কাছে দোয়া করো এগুলো আমাদের জন্য সহজে বাদত ঠিক না ভাই কিন্তু সামাজিক আচরণে এটা দেখা হয় না কোন লোক তার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে এটা ভালো কাজ না খারাপ কাজ আমরা সবাই জানি খারাপ একটা লোক বউকে মারধর করে ভালো কাজ না খারাপ কাজ আমরা সবাই জানি খারাপ আর একটা লোক বাবা মরে গেছে খানা করেনি। এটা ভালো কাজ না খারাপ কাজ এটাও খারাপ মেনে নিলাম কত খারাপ না খারাপ। মার্শাল বউ পিটানো বউকে গাল দিয়া বউয়ের মোহর না দিয়া বেশি খারাপ না বাপ মরে গেলে খানা না করা বেশি খারাপ কোনটে মোহর না কিন্তু আমরা সমাজের লোক কোন কাজে বেশি রাগ করি ঠিক করে কাকলে আমরা সবাই রাগ করি বাপটা মরে গেল না। প্রারলে এক ঘরে করি কিন্তু বউয়ের মোহর দেয়নি ছেলে ফেলে হক দেয় না পার্সিয়ালটি করে ছেলের নামে সম্পত্তি লেগেছে মেয়েদের দেয়নি বাপমার দেখে না বনেদের হক দেইনি কেও রাগ করে নাকি তাহলে এটা আমরা যেটা করি এটা সামাজিক ইসলাম এটা আল্লাহ এবং তার রসুল সাল্লাম ইসলাম না কথা বুঝতে পেরেছেন আল্লাহ এবং তার রসুল সাল্লাম ইসলাম আমাদের আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক তৈরি করে কথাকে বুঝতে পেরেছেন তা আমি প্রথমে কিছু আমলের কথা বলবো এই জাতীয় আপনারা করবেন এক নম্বর আমল হলো সহজ আমলগুলো নেই আমরা যখন পথে ঘাটে চলি মানুষের সাথে দেখা হয় না যার সাথে দেখা হয় সালাম দেবেন কি বলে সালাম দেবেন সর্বনাশ কুষ্টিয়ার ছেলেগুলোতে খুব সহি সালাম দিতে পারে আমি তো জানি সালাম আলাইকুম হ্যাঁ যদি বাঙালি হওয়ার কারণে আলাইকুম না হয় আলাইকুম হয় সমস্যা নেই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম এটা এটা গাইল দিয়া হলো। বুঝতে পেরেছেন আল্লাহ রসুল সালামের কাছে সাহাবিরা জিজ্ঞেস করছে আল্লাহ রসুল সালামের কাছে মুসলমানদের সবচেয়ে ভালো আমলটা কি বললেন আর চেনো না চেনো যাকে দেখবে সালাম দেবে কথা বলছেন তবে খবরদার নিজের স্ত্রীকে সালাম দেবেন না যাবে दें तो अपने सालाम देख ठीक ना कारण लज्जा बोले तो जिन तज्जार एक बेपारे বোর সাথে এক বিছানায় সুই লজ্জা করে না এক রিক্সায় সিনেমা দেখতে যায় লজ্জা করে না এক রিক্সায় শুরুর বাড়ি যায় লজ্জা করে না তবে সালাম দিতে এর বলবো। বলি। আল্লাহ রসুল বলছেন ইয়া বোনাইয়া ইদা দখালতা সাল্লিমা আলা আহলিক ইয়া কোন বারাক আলাইকা বা আল্লাহ আহলিবাই বাবা তুমি যখন বাড়িতে ঢুকবে তখন তোমার স্ত্রীকে সালাম দেবে যে বাড়িতে স্বামী স্ত্রীকে সালাম দেয় স্ত্রী স্বামীকে সালাম দেয় বাড়ির সদস্যরা একজন সালাম দেয় আব্বা ছেলে মেয়ে আব্বা আমাকে সালাম দেয় ওই বাড়িতে আল্লাহ সব সময় সবসময় বরকতনা করম্বর হল হাজির সহেফে আসছে ইন্দার তিন শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে জিম্মাদার হন তার একজন হলেন মন্দা সালাম যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢুকবে বাড়ি ঢোকার সময় তার স্ত্রী কে তার স্বামীকে ছেলেকে আব্বাকে আমাকে সালাম দিয়ে ঢুকবে আল্লাহ তালা ওই বাড়িটাকে ওই ব্যক্তিটাকে হেফাজত করো কয়টা গেল একটা হলো বরকত আরেকটা একটা হলো হেফাজত তিন নম্বর আর চার নম্বর আমরা জানি একজন আর সালাম দিলে আর সালামে আমরা কি বলে আসসালাম তো কি তোমার উপর আল্লাহর রহমত হোক বরকত হোক শান্তি হোক ঠিক না এগুলো ভালো দোয়া না খারাপ দোয়া আচ্ছা একজন বলল তোমার এক লাখ টাকা হোক এক কোটি টাকা হোক কিন্তু শান্তি হবে না আর একজন বলল তোমার টাকা পয়সা না হলো শান্তি হবে আপনি কোন দোয়ারা স্থান করতে বার দোয়া করলেন শান্তি হোক রহমত হোক বরকত হোক বউ আপনার দোয়া করল এটা ভালো হল না খারাপ হল তিরিশ বারের ভিতরে একবার যদি আল্লাহ কবুল করে নেয় আমাদের লাভ না তাহলে বউকে সালাম দিলে স্বামীকে সালাম দিলে আব্বা আমাকে সালাম দিলে ছেলে মেয়েকে সালাম দিলে চারটে লাভ বরক হেফাজত দোয়া শান্তি। আমাদের লাভ না লস একজনের লসা আপনারা খুব সচেতন ওই শয়তান অন্তরে ওই লজ্জা লজ্জা ভাব আনে চি । চিচি চিচি যে আমি যদি বাড়ি যে বেল দিই ফ্লাট বাড়িতে বেল দেয় না বউ দরজা খুলেছে যদি বলি আসসালাম আলাইকুম তাহলে বউ বলবে যে কেন তুমি চিনছ না তোমার বউ তার মানে পরের বাড়ি ঢুকলে সালাম দিতে হয় নিজের বাড়িতে ঢুকলে সালাম দিতে হয় না তাহলে দেখেন আমাদের দেশে আর সালাম আছে বৌ বা স্বামীর পায়ে সালাম করে না লজ্জা লাগে ওইখানে আবার লজ্জা লাগে না কারণ পায়ে সালাম দেওয়া ইসলামের কোন সবের কাজ না ইসলামের কোন আদব না রসুল্লাহ সালামের বিবি ছিলেন না কোনদিন করেনি রাতে কোনদিন বা আবু অকর ওমর ওসমান আলী সাহাবে কোনদিন নবীজির পায়ে সালাম দুই একজন নতুন মুসলমান কাফের হয়ে আসছে হঠাৎ সে পায়ে চমুক ফেলেছে মুসলমান হয়ে আর কোনদিন করেনি যেহেতু এই কাজের ভিতর কোন সব নেই বরং গুনা হবে কোন শয়তানের লজ্জা মতো চলবো না নবীর সন্নত মতো চলবো একটা আমল শেখা গেল তাই না আমি আসলে মনে মনে নিয়োগ করলাম আমরা সুরা তো কথা কিন্তু তার আগে আর একটা আমলের কথা বলে আমি যাবো ইনশাআল্লা আল্লাহ ও সামাল যদি কোন মুসলমান মহিলা চারটে কাজ করে কয়টা কাজ এক নম্বর কি নামাজ এখানেই হলো আমাদের ইসলাম আর রসুল্লাহ সাল্লামের ইসলামের পার্থক্য রসুল্লাহ সাল্লাম সবসময় কি শিখিয়েছেন তুই ফরজটা পালন কর, হারামটা বাদ দাও মানুষের হক আদায় কর ভালো আচরণ করো তোমার জন্য যান নফল মুস্তাহ সুন এগুলো তোমার গোল্ডেন এ প্লাস এ প্লাস এ মাইনাস এগুলোর জন্য পাশ করার জন্য দরকার না কথা কি বুঝেছেন তো আমাদের যত ঝগড়া যত প্রচার এগুলোকে ফরজ নিয়ে না নকল মুস্তাব নিয়ে মিলা যারা আমরা করি কেউ কি বলে এটা ফরজ কিন্তু ঝগড়া তো কি নিয়ে কদম বসি যারা করে কেউ কি বলে এটা ফরজ কিন্তু ঝগড়া কি নিয়ে ওই কদম বসি নিয়ে মনে করেন কি বলে মুনাজাত করা যারা করেন তারা কি বলে এটা ফরজ কিন্তু ঝগড়া কি নিয়ে এই টুপি পাগড়ি দস্তর খান মিলাদ মিলাদাইন করা না করা এই যে কুলখানি খানা করানো মিলাদ পড়ানো এই যা আছে এগুলো কেউ বলবে না যে ফরজ বলবে নাকি কিন্তু ঝড়গড়া সবাই এইগুলো নিয়ে করবে এটা হলো রসলাম আর আমাদের ধর্মের ভিতরে পার্থক্য কথা বোঝেননি তাহলে আমাদের মূল দায়িত্ব আল্লাহ তালা আমাদের যে দিন দিয়েছেন দিন পালন করলে আল্লাহর অনেক উপকার হয় ঠিক না ভাই হ্যাঁ আল্লাহর অনেক উপকার হয় হ্যাঁ আল্লাহর অনেক লাভ হয় হ্যাঁ তবে নবীজির তো উপকার হয় আমরা যদি নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই জাকাতের ফাইভ পারসেন্টও নবীজির অ্যাকাউন্টে চলে যায় ঠিক না তার আওলাদরা তো পেয়ে যায় তাহলে আল্লাহ তালা দিন দিয়েছেন আমাদের জন্য কাদের জন্য খুব ভালো করে বোঝেন আপনারাও যারা সহজ সরল মানুষ বোঝেন ইসলামে এমন কোন ফরজ এবাদত নেই এমন কোন কোরআন হাদিসের এবাদত নেই যাতে হুজুরদের স্বার্থ আছে সব আপনার স্বার্থ কথা বোঝেননি ইসলাম যতদিনই হারাম করেছে এখানে হুজুরদের কোন লস নেই নবীল কোন লস নেই এখানে লস হয় আপনার নইলে মানুষের নইলে বিশ্বের প্রকৃতির মত খাওয়া কি মদ খাইলে অজুদ্ধের বা নবিজির ক্ষতি হয় কার ক্ষতি হয় মত খাওয়া হারাম গালি দেওয়া হারাম বান্দার হক নষ্ট করা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম প্রত্যেকটা হারামে দেখেন আল্লাহ শুধু ওটাকেই পাপ বলে গণ্য করেছেন যেটাতে হয় আপনার ক্ষতি হবে নইলে সমাজের ক্ষতি হবে নইলে বিশ্বের কোন ক্ষতি হবে আর এই এগুলোর গুরুত্ব দেওয়া হয়েছে রসল সাল বাজারে গেছেন যে দেখেন বাজারে চাউল আমরা চাউল পেছি না এরকম সুলার একটা গান রসুল্লাম ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন দেখেন যে ভিতরে পান ভিজে তুমি ভিজে টা গোপন করে রেখেছো কেন ওদুর বৃষ্টিতে ভিজে গেছিল তাহলে যেটা হারাম মানে কারণ ক্ষতি আর আমরা অধিকাংশ সময় ওই বিষয়গুলো নিয়ে তত ঝগড়া করি না ঝগড়া আছে পীরের মরিদ হবে কেউ হবে না ঝগড়া আছে না নেই খুব ঝগড়া আপনারা বোঝেন ভালো করে বলি টিভিতে অ্যাড হয় না অ্যাড বেশি না খবর বেশি অ্যাড এত বেশি কেন হ্যাঁ অ্যাড কি ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ অমক ওষুধ অমোকে শরীরে উপকার হয় এরপর একটা ওষুধ দেখাবে এইটা খান সব ভিটামিন পাবেন ঠিক না এটা কি আমি যদি বলি আপনারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন আল্লাহর ইবাদত করেন নেককারদের ভালোবাসেন পারলে একটু স্বভাবতে যান আপনি জান্নাত পাবেন এই ওয়াজ যদি করিতে আমাদের কোনো লাভ হবে কিন্তু আমি যদি বলি আল্লাহর কোরআন মানেন হাদিস মানেন নবী মানেন কোরআন পড়েন আল্লাহ আনেন তবে আপনি ঘাই পেয়ে যাবেন এটা কি হল বলেন না ভাই হ্যাঁ এটা আমার অ্যাড হলো এটা কোরআন হাদিসের অ্যাড হল না কথা বুঝতে পেরেছেন এই জন্য আমরা এমন কিছু বিষয় নিয়ে ঝগড়া করি যেখানে হয় নফল অথবা আমাদের স্বার্থ কথা বুঝতে পেরেছেন ঝগড়া আমাদের দেশে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন মহিলা যদি পা সত্য ফরজ নামাজটা পড়ে কথা বলছেন আমাদের দেশে অনেক মহিলা আছে এটা মিথ্যা কথা ভাগ্য ভালো হওয়ার জন্য আমল নবীজি বলেছেন বলব রাগ করবেন রাগ করবেন না তো দেখেন ভাগ্য ভালো হতে গেলে বড় লোক হতে গেলে পাক্সি সেনেন আর দরবারে আমার প্রভাব প্রতিপত্তি একেবারে কম না তাহলে আমি একটা ওয়াদ আপনাদের করে দিই দেখেন ভালো লাগে কিনা যদি বড় লোক হতে চান ভাগ্য ভালো করতে চান বড়কদ বাড়াতে চান আগামী মাহপিলে পাক্ষীর দরবারে দুটো ছাগল দেবেন ইসেন তোর এটা হল আমার এক আর আল্লাহাম কি বলেন নাকি তাহলে ইনশাল্লাহ আগামী বছরে পাক্সিতে দুটো করে সাগর মুশকিল হয়ে গেল আল্লাহ রু লাগবে না পাক্সে যাবে এটা খারাপ কিছু না সেখানে যাবে দিন শিখতে বরকত রহমত আয়ু এগুলো পীর সাহেবদের হাতে থাকে ঠিক না তার কাছে থাকে কাছে বলনা এলেম থাকে আমল থাকে যার কাছে যেটা থাকে তার কাছে সেই জন্য যাইতে হয়। আপনার আমল শিকার শখ হয়েছে এলেম শেখার শখ হয়েছে আপনি বিশেষের কাছে যাবেন ঠিক আছে কিন্তু বরকতের দরকার হয়েছে রহমতের দরকার হয়েছে আয়ু বাড়ানোর কি করবেন আল্লাহ কি করতে হবে। ফাল কেউ যদি চায় যে তার আয়ুটা বৃদ্ধি পায় তার রিজিকে বরকত হোক কিচ্ছু লাগবে না বাবা মা বাবা মার মাধ্যমে আমরা যে আত্মীয় পাই তাদেরকে বলে রাহেম রক্ত সম্পর্কের আত্মীয় ভাই বোন চাচা মামা এই সব। যদি কেউ বাবা মা এবং তাদের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে ভালো সম্পর্ক রাখে হক আদায় করে আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন নিজেকে দিবেন প্রবলেম হলো এই ওয়াজে আমাদের পাক্সির কোনো লাভ হলো না এই জন্য করতে চাইনি এখন পুষ্টি করে তো ভুল গেল এখন বরকতের জন্য আপনাকে সবে লাগবে না এটা মিথ্যা কথা সবে বরাতে আল্লাহ গুনাম আপ করে এটা হলো সত্য কথা কথা বুঝেছেন তো ভাগ্য ভালো করতে আব্বা আব্বার হক আদায় করে হেদমত করেন ভাই বোনের হকটা দেবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে চাচা মামা রক্তের আত্মীয় আমাদের যত সম্পর্ক শ্বশুর বাড়ির আত্মীয় সাথে শ্বশুর বাড়ির আত্মীয় আত্মীয় আত্মীয়তার হক তারা পাবে আর রক্তের আত্মীয়দের হক নষ্ট করলে আইও নষ্ট হবে রিজিকও বরকত কি আমি আমার এক সার সত্য কথা বলছি শতভাগ সত্য কথা একটু বুঝেন আমার এক খুব ভালো মানুষ দিনদার দাড়িওয়ালা আবেদ প্রাইমারি স্কুলে স্যার উনি ছেলের বাপের বড় ছেলে তিনি একটু লেট করে বিয়ে করলেন আগে ভাই বোনদের বিয়ে দিলেন সংসার মোটামুটি রেডি করে নিজে বিয়ে করলেন বিয়ের পরে ওনার স্ত্রীও খুব উচ্চশিক্ষিত আব্বা আম্মা ভাই বোনদের থেকে বাড়ি ভেঙে আমাদের বাড়ির কিছু কাছে একটা বাড়ি করবে বাবা ঝগড়া শান্তিতে থাকতে চায় কথা বুঝেছেন তো পড়শি এমন জল্লাদ হলো যে সার আমার মাঝে মাঝে আপস আমি খুব মহবামা পড়শি যে এত জল্ বলে দশজন শাশুড়ি যত অত্যাচার করে এক পড়শিদ আছে বেশি অত্যাচার কথাকে বুঝতে পেরেছেন দশজন শাশুড়ি যে অত্যাচার করে এক পড়শি তাদের বেশি অত্যাচার করে স্যারের প্রায় একশো বছর দেখছি বুড়ো হয়ে গেছে চলে বেড়াতে আমার ধারণা ছিল বছর ওই দিকে বয়স রিটায়ারমেন্টের কিছু পরে স্যারের ডায়াবেটিস ছিল কিডনিটা নষ্ট হয়ে গেল আপনারা যদি কিডনি ড্যামেজ রুগী দেখেন তাহলে বুঝবেন সার আগে পানি জমে যায় ডায়ালিস করতে হয় গরিব মানুষ ডায়ালিস করতে না পারলে ওই কিডনি মারা যায় খুব কষ্ট সার মারা গেলের তিনটে মেয়ে একটা ছেলে সারের মৃত্যুর ছয় মাসের মাথায় স্যারের বাড়ির সামনে একটা খাল সবসময় ওই খালেই কোচল টসল করে তারা খালের ভিতরে ওনার একমাত্র ছেলে মরেছিল কথা বুঝতে পেরেছেন আমার প্রশ্ন হল যে শান্তির জন্য স্যার স্যারের স্ত্রী বাড়ি আলাদা করে না নাশলেন সেই শান্তিকে তারা পাইলেন শান্তিকে আমাদের পরিকল্পনায় হয় না আল্লাহর রহমতে হয় আমার অনুরোধ ভাইরা শান্তি বরকত বিশেষ করে মহিলাদের বলব মহিলারা বিবাহের পরে যারা শাশুড়ি তারাও খারাপ আচরণ করে শাশুড়ি কিন্তু অর্থাৎ ছেলের মা মহব্বত করেই মেয়ে বিয়ে ছেলেটাকে বিয়ে দে বিয়ে যেহেতু দেলে তো বড় সাথে সময় দেবে তখন আবার মা মনে করে যে বউটা আমার ছেলেটা কেড়ে নিল তাহলে বিয়ে দে বিয়ে না দিল তো আবার বেটার বউ চিন্তা করে স্বামী আমার আমি খাটনি করি টাকা পয়সা যা হয় আমার সংসার লাগাবে বা আপনার দেবে কে আমি শাশুড়ির সাথে ঝগড়া যদি ব্যাটার গো হয় এটা ফিফটি ফিফটি এখানে কোন গজব নেই গুণা আছে কিন্তু আপনি আপনার মনের কষ্ট ব্যথা যদি স্বামীকে বলে স্বামীকে বাপমার হক নষ্ট করতে अथवा भाई बोर हक नष्ट करते प्रेरणा दें उद्बुद्ध करें उत्साह देंसाहे स्वामी पिता मतारे खराब आचरण कर रक्त सम्पर्क आत्मयर हक नष्ट आपनार आयु कम बरकत नष्ट कोशले क्या क्या जत कष्ट मन थ আপনি যত ঝগড়া করে ফেলেছেন ঠিক আছে কিন্তু স্বামীকে উৎসাহ দেবেন বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে আপনার শাড়ি কিনলে বলবেন যে আম্মাকে আব্বাকে দেবে ভাই বোনের হকটা অন্তত দেবে শাড়ি দেওয়ার দরকার নেই কিন্তু তাদের হক বিপদে আপদ খোঁজখবর নেওয়া তাদের পাওনাটা অন্তত যেন আপনার স্বামী দেয় এই জন্য তাকে উদ্বুদ্ধ করবেন ইনশাল বাড়িতে সবসময় বরকত থাকবে বরকতের জন্য আরো অনেক আমল আছে এক একটা বলব আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ সারাদিন ওই লোকটাকে হেফাজত করে এই জন্য আমরা যারা পুরুষ আর যাই হোক ফজরের নামাজ জামাতে পড়ব কথা বুঝতে পারেন না কিন্তু সবে পড়াতে বড় না গুনাম আর ফরজ বাদ দিয়ে যদি নফল হয় তাহলে গিয়ে গুনামাপ হয় বর করতে হয় আমরা লুঙ্গিটা খুলে যদি তাগড়ি বানাই করি সব হবে না রহমত হবে তো গুনামাপটা তো হবে এই জন্য সবে বরাত সবে কদর সাওয়াল কোনোটাই মেয়েদের কোনো প্রয়োজনীয় না পাশ্ব ফরজ নামাজ পড়তে পারে আপনাদের দেশে আমি জানি না আছে কিনা মেয়েরা কি পরে নামাজ পড়ে শাড়ি না শাড়ি কিন্তু মেয়েদের জন্য অশালীন পোশাক ইসলাম বিরোধী পোশাক আপনারা পুরুষেরা সুন্নতি পোশাক নিয়ে অনেক একেবারে মাথা ব্যথা আপনাদের ঠিক না যা কিনা এক প্যান্ট শার্ট পরে এজন্য জন্য কত কথা আপনারা বলেন আপনার বউ যে শাড়ি পরে হিন্দুদের পোশাক এজন্য কোন মাথা ব্যথা নেই গতকাল এক জায়গায় সার এই সরকারের লোকেরা ইসলাম বিরোধী কথা বলে জিহাদ করা লাগবে বললাম যে তোমার মা খালা চাচা মামা ইসলাম বিরোধী কথা বলে না মা কি খালা কি চাচা আব্বা নামাজ পড়ে না নামাজের কথা বললে বাজে কথা বলে এরকম আছে না নেই নামাজ পড়ে কিন্তু ঘুষে জড়িত সুদঘুষের বিরুদ্ধে বললি রাগ করে বাজে কথা বলে আছে না নেই নামাজ পড়ে কিন্তু পর্দা করে না পর্দা করার কথা বললে খারাপ কথা বলে আছে না নেই দাড়ির কথা বললে নোংরা কথা বলে আছে না নেই আছে তো তোমার মা খালা ওই খারাপ কথাগুলো জাকি নেই প্যান্ট শার্ট করলো এই চিন্তা আমাদের ঘুম নেই আমাদের বৌ মে রাজে ন্যাংটো হয়ে বেড়াচ্ছে এই নিয়ে আমাদের মাথা ব্যথা মেয়েদের জন্য শাড়ি প্রথমত ভারতীয় হিন্দুয়ানি পোশাক মুসলমানের পোশাক না শাড়ি পরা শাড়ি কিন্তু একটা বাজে পোশাক আমরা চাদর গাই না চাদর গাই দিয়ে রিক্সা চালানো যাই কঠিন না চাদর মিলে কাজ করা যায় ভ্যান চালানো যায় ভ্যানে চলা যায় ফট করে চাদর ফেলে দেয় শাড়ি ওরকম সামলানো কষ্ট কষ্টমষ্টকে ধরে রাখা যায় কিন্তু খন্দ যায় না রিক্সা চালানো যায় না মাটি কাটা যায় না খুব ঝামেলা মুসলমান মেয়েদের ফরস পোশাক এবং সুন্নত পোশাক বড় ম্যাক্সি হাতা এই পর্যন্ত হবে পায়ের গোড়ালের নিচে পঞ্চ ঝুল হবে আর ম্যাক্সির উপরে বড় অন্য চাদরের মতো অন্যা হবে ম্যাক্সির ভিতরে পাজামা অথবা সায়া হবে এই তিনটি পোশাক মিনিমাম মুসলমান মেয়েদের জন্য ফরজ সবসময় পরে থাকবে ঘরে স্বামীর কাছে অন্য পোশাক পরতে পারে বাকি এটা পরবে কোথাও বুঝতে পেরেছিল এই পোশাক যদি পরে তাহলে ইসলামের ফরজ পর্দা প্রায় হয়ে যায় তবে আসল যেটা বলছিলাম নামাজের জন্য এই তিনটে পোশাক লাগবে বড় ম্যাক্সি অথবা অন্তত বড় ঢিলে ডালা স্যালোয়ার কামিজ चुलचे थुतमी और दुई कान मुख और कब्जी पर्यत हाथ एर बद जगह बैरिए जाए चूल बड़िए ग बाजू, समस्या नहीं क्या कपड़ आ शाड़ी पर अवहेला शर खुले गाँव মুসলমান মেয়েরা অবশ্যই নামাজের সময় এগুলো পরে ভালোভাবে নামাজ পড়বেন মুসলমানা রসুল্লাহ সাল্লাহামের স্ত্রীরা নামাজের সময় অনেক সময় এরপরে আবার বোরকা পরিণতের কথা বুঝতে পেরেছি ফরোজ নামাজ এটা হলো এক নম্বর কাজ নামাজ নিয়ে আমাদের দেশে অনেক রকমের কথা আছে অনেকে বাতেনে নামাজ পড়ে এরকম আছে নাকি আপনাদের দেশে আছে এরা মুসলমান না অমুসলমান এরা কিন্তু মুসলমান না তাদের ধর্ম অন্যটা হতে পারে কারণ আমাদের ইসলাম ধর্মের একটা ইমান আছে লা লাহ মুহাম্মদুরসল এবাদত করব কার নামাজ কারোর জন্য রোজা কারোর জন্য জিকির কার কাছে সব পাবো সেই এবাদতের শেখাবে নামাজ পড়তেন কাজেই কেউ যদি বাতের নামাজ পড়েছে আর মুসলমান না মোহাম্মদ সাল্লামের তরিকার বাইরে গেলে আর মুসলমান থাকে না অনেকে বল মারেপাত হয়ে গেলে নামাজ লাগে না আছে নাকি আমাদের আপনাদের দেশে আছে দুটো জিনিস বলি প্রথম কথা হলো এরা মুসলমান কিনা মুসলমান না না খুব সহজ লাইন মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদ সাল্লামের কি মারাফত ছিল ছিল না সর্বোচ্চ মারেফত আল্লাহর পরিচয় তো তার ছিল তার চেয়ে বেশি দরকার হইতে পারে না তিনি কি নামাজ পড়তেন অল্প কিছুদিন না কেবারে মরণ পর্যন্ত কেউ যদি মনে করে আমার মারে পথ মোহাম্মদের চেয়ে বেশি আমার আর লাগবে না তাহলে কি সে মুসলমান থাকে এর পরে বোঝেন এবার এটা হলো ধর্মীয় ভাবে এবার লজিক্যালি বোঝেন আপনাদের দেশে কি এরকম কেউ আছে যে সুস্থ হয়ে গেলে আর খাওয়া দাওয়া লাগে না जो खा बुस्था नाम करा कारण बार प्रेम थे कि बो थुए बहरे थे आल्लर साहब सम्पर्क नामज दिए যে নামাজের মারেফথ জেনেছে সে নামাজ কোনদিন ছাড়তে পারে না তার মানে হলে তোমার মারেফথ কোনদিন হইনি কেউ বলে আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়ব আপনাদের দেশে আছে নাকি আছে বাসা আচ্ছা আপনাদের দেশে কি এমন কেউ আছে বলে আগে সুস্থ হই তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া না করলে কি সুস্থ হওয়া যায় ভাইরা। অনেকে বলে আমার হুজুরের মুড়ি ধরে নামাজ লাগে না আপনাদের এরকম আছে আছে আচ্ছা বলেন তো আপনার মায়ের সাথে আপনি চাকরি করেন মা ভালো আছো তো কি খাবার আজকে কি অবস্থা তোমার পাঁচ মিনিট মায়ের সাথে কথা বলে চলে যান আপনার বড় ভাই বলব যে তুই প্রতিদিন মার কাছে মিনিট সময় নষ্ট করিস মার কাছে সময় নষ্ট করার তোর কোনো দরকার নেই তুই আমার সাথে সম্পর্ক ভালো রাখ মা তোর কোনো বঞ্চিত করতে পারবে না তোর যদি কিছু লাগে আমি মার কাছে আদায় করে দেব এই বুদ্ধিটা আপনার কেমন লাগছে মার কাছে বসে একটু সময় কাটানো এটা সময় নষ্ট না কাজে লাগানো আল্লাহ বেশি প্রিয় না মা বেশি প্রিয় আল্লাহ বেশি আমাদের মায়া করেন না মা বেশি করে আমি আল্লাহ দাঁড়িয়ে একটু কথা দেব এটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি আবার বলি আর একটা আপনাদের এলাকার এমপি আপনার খুব মহপুত করে আপনি বেলার বন্ধু অথবা আপনার আব্বার বন্ধু বলে যে বাবা আমি যখন বাড়ি থাকব, আসবো আমার বাড়ি দৈনিক আসবা আপনি না থাকে না থাকে না চা খাইলেন দুটো বিস্কুট খাইলেন এমপি বলল, মনিকা মনেশিস বা এ যে একটা গল্প করলো চলে আসলো আপনার দলে এক নেতা বলল। আচ্ছা তুই কি পাগল প্রতিদিন যে এমপির কাছে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন তুই আমার গ্রুপে থাক যদি কখনো এমপির কাছে কিছু লাগে আমি আদায় করে দেব লাগলো ও আপনার ভালো চাই না খারাপ চাই ও চাই যে আপনার সাথে এমপির সম্পর্কটা নষ্ট হয়ে যাক আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাক ঠিক না আপনি কোন স্বার্থে এমপির কাছে যান না মোহব্বতে যান তবে মোহব্বতটা যদি থাকে কখনো যদি কিছু লাগে আপনি চাইলে সে দেবে ঠিক না যখন যাওয়া বন্ধ করে দেবেন সম্পর্ক নষ্ট হয়ে যাবে তখন তো চাইলি দেবে না তখন আপনার ওই নেতা বলবে হাজার পাশে টাকা দে এমপি বলেছে দিতে হবে পরের দিন বলবে না হলো না আর পাঁচ লাগবে ঠিক আছে না তাহলে আপনাকে এই নেতা যে বুদ্ধি দিল ওই নেতাকে আপনার বন্ধু না দুশ্মন আল্লাহর পর বেশি না এমপির পর বেশি আপনি আপনার মালিক মাহবুদ আল্লাহ বললেন যে বান্দা প্রতিদিন পাঁচবারে পাঁচ পাঁচ পঁচিশটা মিনিট আমার সামনে দাঁড়াব আমি তোমার আমার রহমতের দৃষ্টি দিয়ে দেখব পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট কি জন্য নষ্ট করিস মালিকের সাথে তুই আমার মরিদ হ আমার সাথে আল্লাহর হটলাই যদি আল্লাহর কাছে তোর কোনো কিছু লাগে আমি আদায় করে দেব, তোর চিন্তা দরকার কি এই লোকটা আপনার বন্ধু না দুশ্মন ও আপনার ভালো চাই না মন্দ চাই ও চাই না যে আল্লাহ সম্পর্ক থাকতে বলেছেন কাজে ভাইরা নিজের ভালো বুঝতে হবে একটু পরে আবার বল এখন কথা হলো আমাদের সমাজে সবচেয়ে বেশি মানুষ হল যারা বলেন নামাজ না পড়লে কি হয় ইমান তো ঠিক আছে আছে না নেই আছে এই নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে বিশ্বাস করেন ভাইরা আমাদের তত লাভ হবে আমাদের আমাদের আমাদের আপনাদের না হুজুরদের কি জন্য একটা ব্যাখ্যা করি আমরা তো এই লাইনের লোক মারে পথের ভেদের কথা না বললে বুঝল আপনারা সমাজে দেখেন যারা নামাজ না পড়ে ইমান আছে ইমান আছে মানে বলে যে আল্লাহ সব দেয় বোঝে নামাজ পড়ে না এই ধরনের মানুষ একটু অস্থির বেশি হয় ছেলের অসুখ হোক মেয়ের অসুখ হোক ছোটখাটো বড় ছোট যেই বিপদ আপদ হোক অস্থির হয়ে যায় হাউতাস করে নামাজি লোক অত হয় কথা বুঝতেই পারছেন এখন বিপদ হয়েছে গরুর অসুখ আর মুরগির অসুখ হোক ছেলের অসুখ হোক মামলা মকদ্দমা হোক বিপদ যে কোনো বিপদ হয়েছে বোঝে যে আল্লাহ না তারপরে একটা মুরগি একটা ছাগল দু কেজি আম বিপদের মাত্রা অনুসারে নেয় নিয়ে হুজুরের কাছে যায়। যে হুজুর দেয় ঠিক না কথা কি ভুল বললাম বাংলাদেশের মোটামুটি ১৬ কোটি মানুষের ভিতরে বারো কোটি পীর আছে তার ভিতরে আমিও একজন তাহলে এই যে ছাগল মুরগি টাকার অংশ আমি পাই না ভালো করে বোঝেন আমি কিন্তু একেবারে বলছি যারা নামাজি মুরিদ আমার নিজের মুড়িদ হোক আমার শ্বশুরের মুড়িদ হোক দুলাই হুজুরগুলের মুসাফা যারা করে নামাজি মুরিদ যারা তারা মহব্বতের মুসাফা করে দশ টাকা দেয় আর যারা বেনামাজি মরিদ দুয়ার মুসাফা করে তারা কোনোদিন দশ টাকা দেয় না দুয়ার গ্রাভিটি অনুসারে বিপদটা কত বড় সেই অনুসারে হাজার পাঁচশো বেনামাজি মরিদ আমাদের বেশি দরকার না নামাজি মরিত দরকার বেনামাজি মরিদ দরকার বিশ্বাস এই জন্যই খুব করে বোঝে এরা বলে যে আমার হুজুরের মুরিদ হলে নামাজ বেলা কথা বোঝেন নি কারণ তুমি তো যখনই লাগবে আমার কাছে আসবা বোঝেন না তাহলে নামাজ থাকে না ইমান থাকে এই রকম মুসলমান বেশি হলে আমাদের কি না কিন্তু আপনাদের কিমন লস কিছু বোঝেন যে টাকাটা আপনি আমার দিলেন ওই টাকাটা আপনি বাচ্চা কাছ থেকে নিয়ে খেতে পারতেন না লস দুই নম্বর এই বলে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে এটা কথা ঠিক না পড়লে ঠিক থাকে না তিন নম্বর হল ইমান যদি ঠিক থেকেও থাকে বিপদে আমার কাছে আসলেন ওটাতেই মান চলে যাবে বিপদ কাটানোর ক্ষমতা কার কাছে থাকে প্রধানমন্ত্রীর কাছে যেটা চাইতে হয় ওইটা নিয়ে যদি আপনি ডিসির কাছে যান তাহলে কি পাওয়া যাবে বরং প্রধানমন্ত্রী যদি জানে যে আমার কাছে চাওয়ার জিনিস ওই ছোট মন্ত্রীর কাছে যাই প্রধানমন্ত্রী আর কোনদিন দেবেই না কথা বোঝেনি আমরা দরখাস্ত ভাইস চ্যান্সেলর বরাবর দরখস্ত যদি আমি ট্রেজারার বা রেজিস্ট্রার বরাবর লিখি ওই দরখাস্ত কি ভাইস চ্যান্সেলর আপনি যখন আল্লাহর কাছে চাওয়ার জিনিস আর একজনের কাছে আইতে গেলেন আপনি ইমানটা নষ্ট হয়ে গেল তিন নম্বর হল নিজের ভালো বাঙালি বোঝে না আল্লাহর রসুল সালাম বলছেন আল্লাহ কোরআনে বলছেন যখন কোন তোমার বিপদ কষ্ট হবে তুমি কোথাও যাওয়া লাগবে না দুই নামাজ রেখাতামাজ পড়োডাইজে আল্লাহর কাছে বলো দোয়া করো আল্লার কাছে আল্লাহ বিপদ কা তাহলে আপনি আল্লাহর কাছে না বলে আমার কাছে যে ঠগলেন না যেতেন এই জন্য নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান দেশে বেশি থাক এবং আমরাও লাভবান হই এই দুয়াই করেন নাকি হাজির যেটা বলছিলাম নামাজ নিয়ে আর বেশি বলবো না আমরা অন্য বিষয়ে যাব তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য এবং পুরুষদের সবারই মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পুরুষদের জন্য কঠিন কারণ এই মানব জাতির জন্য মহিলারা বেশি কষ্ট করেন পুরুষরা কষ্ট করেন মেয়েদের জন্য চারটে ছেলেদের আরো অনেক দায়িত্ব আছে এক নম্বর মনে আছে তো প্রথমটা কি বললাম সরের নামাজ দুই নম্বর রমজানের রোজা কোন রোজা জরুরি না রমজানের রোজাটা ঠিক করে রাখা তিন নম্বর স্বামীর আনুগত্য করে সংসার করা এখানে আমাদের ভুল আছে অনেক মহিলা সবে বরাতের সওয়ালের রোজা রাখেন দান খয়রাত করেন তাজবি তালিল করেন কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন শাশুড়ি অথবা বেটার বোর সাথে ঝগড়া করেন আছে নাকি আপনাদের এলাকায় অনেক পুরুষ মসজিদে দান সৎকা করে তাজবি তাহালিল করে জিকির করে কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে মা বাবার হক দেয় না এরকম আছে নাকি সব মানুষ আপনারা সকলেই মনে করেন যে মসজিদে জেকের তাজবি মসজিদে টাকা পয়সা দেয় সবর করা স্ত্রীর সাথে ভালো আচরণ করা স্ত্রীর সাথে একসাথে বসে খাওয়া স্ত্রীর সংসারের কাজে সহায়তা করা স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া नफल मुस्तर अनेक बड़ एबाद ठीक तेम स्म आनुगत्य कर संसार करा स्वमर साथ हासिखुशी आचरण करा स्वामी के समय दे कृतज्ञतार अनुभूत हृदय लालन शांति संसार करा আল্লাহর এবাদতের চেতনা নিয়ে স্বামী স্ত্রী মিলে মিশে থাকা এটা অনেক অনেক এ আল্লাহর কাছে আমরা বুঝি না এখানে স্ত্রীদের দুটো দায়িত্ব একটা হল স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি থাকা সেটা কি স্বামী কিন্তু স্ত্রীর জন্য কষ্ট করে না করে না করে। কিন্তু সোলোয়ানা কেউ কারোর খুশি করতে পারে না কষ্ট করে সেটা কেমন স্বামী রিক্সাওয়ালা হোক বড় লোক হোক গরিব হোক স্ত্রীর মহিলার স্বামী মারা গেলে তার মান সম্মান বাড়ে না কমে অসহায় হয়ে যায় না তার মানে স্বামী তার একটা প্রটেকশন ছিল আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব কষ্ট খুব আছি ভাই তা আমরা বললাম যে বুদ্ধি দি। বুদ্ধিদি অন্তত মাসখানেকের জন্য গুম হয়ে যান না এমনভাবে হারিয়ে যান যেরকম আপনি মরে গেছেন এটা মোটামুটি বোঝা যায় এক ভিতরে ভাবি বুঝা যাবে যে আপনি কত বড় নিয়ামত কথা বোঝেন না এরপরে তখন ফিরে আসবেন ইশা আর খারাপ আচরণ করবে না তাহলে ভাই এই রকম গুম হওয়ার তো কোন পরিবেশ নেই তাহলে একটু গালগুলো সহ্য করেন আতীন ওহি আল্লাহ তস্তগ্ন আনহা যে নারী স্ত্রী স্বামী কষ্ট ত্যাগ থেকে উপকার নিয়ে থাকে স্বামী না হলে তার চলছে না স্বামী তার জন্য কর্ম করেন চেষ্টা করেন তারপরও স্বামীর প্রতি কোনো নেই ওই নারীর প্রতি আল্লাহ তালা তাকান না নজব্লা বলেন না আল্লাহ তাকালেন না তালে কি সবে বরাদ করে কোনো লাভ হবে সওয়াল করে কোনো লাভ হবে কাজী। স্ত্রীদের প্রথম দায়িত্ব স্বামীর প্রতি কৃতজ্ঞতা যখনই রাগ হবে আমার এটা দিন হবে তারপরেও তো অনেক কষ্ট করে এটা দিয়েছে সেটা দিয়েছে কৃতজ্ঞতার অনুভূতি লালন করতে হবে কথা বুঝতে পারছেন আপনারা তো খুশি আছেন কারণ আপনাদের পক্ষে বলছতো কথা বলছেন দ্বিতীয় হল স্বামীর আনুগত্য আনুগত্য মানে তিনটে পর্যায়ে যে সেবা स्त्री दी शरियत ओजन ना थे ना दी महा क्या बुजते विकल्प आज भात रान्ना करो ঘর সাপ করবে ছেলে পেলে দুধ খাওয়াবে পালন করবে এটা স্ত্রী করবেন তার দায়িত্ব না পারলে স্ত্রীকে বাধ্য করা যাবে না স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা। দ্বিতীয় যেখানে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না স্বামী তাকে অপছন্দ করেন তাকে স্বামীর বাড়িতে ঢুকানো যাবে না কথা বস্তু বেরেছেন এই দুটো হলো স্ত্রীর দায়িত্ব স্বামীর দায়িত্ব প্রথম দায়িত্ব স্ত্রীর সাথে ভালো আচরণ করা কথা বোঝেননি ভালো আচরণ মানে স্ত্রী যখন বলবে তোমার মাকে ব্যালক করে দাও সঙ্গে সঙ্গে করে দাও এটা ভালো আচরণ না এটা হলো স্ত্রীর দাসত্ব কথা বোঝেননি এটা ভালো আচরণ না স্ত্রন বলে বাংলায় ভালো আচরণ যখন আপনার বিরুদ্ধে যাবে তখন সবর করা এটা না ভালো আচরণ বউ রাগ করেছে গাছ দিয়েছে আপনি চুপ করে আছে। এটা নাম ভালো আছে তার স্ত্রী রাগ করেছেন তীতে কথা বলেছেন কষ্ট পেয়েছেন মুখ কালো হয়ে গেছে এক মাস রাগ করে মসজিদে কষ্ট পেয়ে থেকেছেন বাড়ি আসেননি কিন্তু রাগের মাথায় বউকে কোনোদিন রাগ করেনি কেউ সোহান আল্লাহ কারণ এইবারের ওয়াসটা আপনাদের বিপক্ষে যাচ্ছে ঠিক আছে না আয়সা রাত আনহার কাছে এসে জিজ্ঞেস করছেন রসুলাম ঘরে যখন থাকতেন কি করতে তিনি বললেন কানা এক আহ কানা রসুল যখন ঘরে থাকতেন তখন খেদমতে থাকতেন আপনারা খেদমত করেন না পীর সাহেবের খেদমত করেন মসজিদের খেতমত করেন আসেনা নেই জোরে বলতেন জোরে বলেন না সমস্যা হবে তো কথা বুঝতে পারতেন না আমার তো সমস্যা নেই আমার বউ তো শুনছে না আপনাদের সমস্যা হতে পারে না। কার করতেন। তিনি নিজের কাজগুলো সংসারের কাজে স্ত্রীকে সহায়তা করতেন নিজের ঘর ঝাড়ু দিতেন কাপড় স্ত্রী করতেন সিলাই করে নিতেন স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন স্ত্রীকে গালে তুলে খাইয়ে দিতেন নিজে খে গ্লাসটা স্ত্রীকে দিতেন কথা বুঝতে পারছেন এগুলোর স্বামীর দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হলো। স্ত্রীকে সাধ্যের ভিতরে ভালো বরণ পোষণ থাকা খাওয়ার ব্যবস্থা করা কথাকে বুঝতে পেরেছে তৃতীয় দায়িত্ব স্ত্রীকে তার পারিবারিক সামাজিক দায়িত্ব পালনে সহায়তা পরামর্শ দেওয়া দিন পালনে দিনের ভিতরে থাকায় তাকে পরিচালিত করা কথাকে বুঝতে পেরেছি আমি আর লম্বা না তাহলে মহিলাদের জন্য তিনটে কাজ গেছে এক নম্বর দু নম্বর তিন নম্বর স্বামীর সাথে মিলে সংসার করা চার নম্বর হল ও হাফেজা নিজের ইজ্জত পবিত্রতা পর্দা পুশিদা হেফাজত করা কোন নারী যদি এই চারটা কাজ করে পা শক্ত সালাদ আদায় করে রমজানের সিয়াম পালন করে স্বামীর সাথে আনুগত্যে মিল মোহ্বতে সংসার করে নিজের ইজ্জত পর্দা হেফাজত করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন তবে আমাদের এখানে কিছু শর্ত আছে পাশাপাশি পীরের মুড়ি ধৈতে হবে পাশাপাশি আর কোন শর্ত দেওয়া যায় অন্তত অমক ইসলামী দলে যোগ দিতে হবে পাশাপাশি আল্লাহ রসুল যে জান্নাত দিয়েছেন আল্লাহ রসুল যে দিন দিয়েছেন এর ভিতরে এই শর্ত কোথাও নেই এগুলো আমরা বানিয়ে নিয়েছি কোথাকে বুঝতে পেরেছেন তো যাই হোক ভাইরা আমি আর বলবা বলবো না শেষ কথাটা আপনার বোধহয় নি। আমাদের দেশের মহিলারা তারা নামাজ রোজা করেন অনেকে সওয়াল পালন করেন আসেনা নেই কিন্তু পর্দা করেন না এরকম আছে না পর্দা হলো মুস্তাহাব ঠিক না আল্লাহ কোরআনে ফরস করেছেন মেয়েদের জন্য নিজের মাহারাম যাদের সাথে বিবাহ হয় না এইরকম পুরুষ সাহায্য যে কোনো পুরুষের সামনে ঘরের ভিতরে বা বাইরে चूल बेर हाथ बाजू बैरिए जाए चेहरा बड़िए जाए क्यों बेपर्दा कान घर खोला रेखे शरीर अंश खोला रेखे बेगाना पुरुष दूर आत्मयर सामने घर भ अथवा रस्त महा को खावर मत मदारे महाकबीरा गुणा पिता मार नाम गुणा महिला बोझे भलोकर किस गुणा गुणा क्या लाभ है दिलें। गुना, कि, गुना दुकानदार माल दाम कम लाभ है ना लाभ बोलते तीन एक हलो गुना लानत आल्ला फिर लान कर তিন নম্বর লাটটা সবার ভাগ্যে হয় না সেটা হলো অ্যাসিড অথবা টিজি শোনেন আর যদি কোন মহিলা আল্লাহ মেয়েদের কাজ করা নিশ্চিত করেন রিকশা চালাবেন ভ্যান চালাবেন মাটি কাটবেন কর্ম করবেন বাজার করবেন চাকরি করবেন যদি কোন মহিলা যে কোনো কর্মের প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য আল্লাহর কোরআন নির্দেশিত পর্দা পালন করে নেন তিনি যতক্ষণ এই পর্দা পালন করবেন তত কোন তার আমল নামায় এবং তার আব্বা বাবা স্বামীর আমল নামায় একটা ফরজ এবাদত পালনের সব লেখাতে থাকবে যারা তরুণ প্রজন্ম ইন্টারনেট দেখো যাও বাংলাদেশে একটা ইন্টারনেট ব্লগ আছে ইন ওখানে পাবে বাংলা অনুবাদ দ্য ডেলি টেলিগ্রাফ নামে একটা দৈনিক পত্রিকায় একজন খ্রিস্টান ক্যাথলিক মেয়ে একটা আর্টিকেল লিখছিল আর্টিকেল দা যতটুকু হেডিংটা মনে পড়ে নট ফর ফ্যাশন দিস ইস দা ফ্রিডম ফ্যাশন নয় এটাই স্বাধীনতা ওই মেয়ে যে পর্দা নিয়ে অনেকে অনেক কথা বলে আমি একজন খ্রিস্টান ক্যাথলিক মেয়ে গত কয়েক বছর আমি ইংল্যান্ডে একেবারে মুখ ডেকে পর্দা করে চলি আমার কিছু লাভ হয় লাভ যে ওই খারাপ পুরুষেরা এই যে রাস্তাঘাটে চলি বেটা গুলো কেমন তাকায় এই যে ডেবডে তাকানো নোংরা তাকানো আমার খুব ঘিন্লা লাগে এই বোরকাটা পড়লে আর কেউ তাকায় না যখন চোখ নিচে করে যায় তখনও ফ্যাশন করে গেলে বুঝি যে ওরা একেবারে কিন্তু যখন বোর কাটা পরীক্ষা থাকে না খুব ফ্রি লাগে এগুলো প্রথম আপনার সালমারিন ব্লগে অনুবাদ পাবেন দু নম্বর হল যখন ট্রেনে উঠি অথবা বাসে উঠি কোন মুসলমান যদি থাকে আমাকে সিট ছাড়বেই ছাড়বে তিন নম্বর মুসলমানদের কিছু দোকান আছে সুপার মার্কেট আছে ইংল্যান্ডে এই সব মার্কেটে গেলে নর্মাল দামের উপরে মুসলমানরা বোরকা দেখলে মহব্বত করে তা সালাম দেবে আর মার্কেটের মার্কেট করার পরে একটা স্পেশাল ডিসকাউন্ট আমার দেবেই দেবে কয়টা গেল এক ঘন্টা মেকআপ করা লাগতো আর রাত্রে এসে এক ঘন্টা আমারে এই মেকআপ তোলা লাগত এই ঝামেলা থেকে বোরকা পরার থেকে বেসে কথা বোঝেননি নাওনি উল। द इंडिपेन्डेंट नाम इंगरेजी पत्रिकायटिकलटार हेडिंग दर्ल्ड मडेस्ट पर्दाई তিনি লেখছেন যে আমরা আমেরিকার বাই ওয়েস্টার্ন মহিলারা বোরকাকে জুলুমের মনে করি কোন মেয়ে বোরকা পড়লে তাকে সেকেলে তারপর চিন্তা করলাম আসলে যারা বোরকা পরে তাদের একটু যাচাই কর এজন্য আমি নিজে মরক্কো তিউনিশিয়া আলজেরিয়া আরব দেশগুলোতে গেলাম সেখানে বাজারে কোনো বোরকা পড়া মহিলা দেখলে ভাগ করতাম দেখার জন্য বোরকা খুললে ওকে কি অবস্থা পারিবারিক অবস্থা তা আমি দেখলাম বোরকা পড়া মেয়েরা শেখেলে বিষয়টা ঠিক না ওরা বোরখা খুললে ওদের ভিতরে ফ্যাশন ম্যাচিং কসমেটিক মোটামুটি তাদের রুচি বোধ সুন্দর তবে বোরকা পড়া মেয়েদের ভিতরে দুটো জিনিস আমি ব্যতিক্রম দেখলাম কয়টা জিনিস একটা হল নওয়ামি উল ফ্ল্যাক্সে যে আমরা ওয়েস্টার্ন মেয়েরা যেহেতু খোলা পছন্দ করি আর যতটুকু জায়গায় খুলে রাখতে হয় ততটুকু জায়গায় কিন্তু মেকআপ করতে হয় বুঝেন না মেকআপ বেসিক্যালি কেমিক্যাল মেকআপ যারা করেন দীর্ঘদিন দু পাঁচ সাত দশ বিশ বছর দশ পনেরো বছর মেকআপ করার পরে তাদের চামড়াটা তখন কি হয় মেকআপ না করলে নওমি উল্ফের ভাষায় অড লুকিং হয় বাংলায় সহজ বাংলায় পেতনি পেতনি দেখা যায় কথা বলেননি যাদের আপনারা টিভির পর্দায় খুব সুন্দরী সুন্দরী দেখেন আমরা মহিলাদের দেখতাম মেকআপ করা মহিলাদের যাদের স্ক্রিনে দেখেন মেকআপ ছাড়া দেখলে চিনতে কষ্ট হবে খুবই অট দেখায় এর বিপরীতে নওমি উল্ফ লেখেন যে বোরকা পড়া মেয়েদের একটা অদ্ভুত ব্যতিক্রম দেখলাম সকল বোরকাপোড়া মেয়ে তাদের যত বয়সী হোক তাদের স্কিন একটা অদ্ভুত কমনীয়তা বুড়োকাল পর্যন্ত থাকে। তার বাসায় অ্যাঞ্জেলিক ফেরেশ তাদের মতো তাদেরকে নমনীয় সুন্দর দেখায় দ্বিতীয় যে আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে সবাই উন্মুক্ত সারাদিন নারী পুরুষ হ্যানসেক করছে পাশে বসে গল্প করতে করতে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে যেটা তীব্র আকর্ষণটা থাকে না স্বামী হলো ওই ওয়েটিং রুমের শোকেস থাকে না শোকেসে রাখার মতো একটা শোকে হ্যাঁ আমার একটা স্বামী আছে স্বামী স্ত্রীর মাঝে ল্যাক অব লিভিডো আকর্ষণের অভাব কিন্তু পরদানুশীল পরিবারগুলোতে দেখলাম তাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক বেশি আকর্ষণ থাকে তো ভাইয়েরা পরে আল্লাহ ফরজ করেছেন আমার জন্য আর জন্য না একজন মহিলা সেফ থাকবেন সুন্দর থাকবেন পারিবারিক সম্পৃতি বাড়বে এজন্যই আল্লাহ ফরজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর সঠিক ইবাদত করা তৌফিক দান করুন আমিন আমি একটা কথা বলি সোরা ফাতেহার প্রথমে আমরা কি বলি কার নামে শুরু করে যদি গুনা টুনা আপনি আবু জেহলের মতো মুসেক হয়ে যাবেন কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম কি হবে আবু জেহেলের মতো মুশেক হয়ে যাবে কেন আমি একটু পরে বলছি যদি আল্লাহ যদি কেউ বলে মা ফাতেমানের মতো মুশেক হয়ে যাবেন খুব ভালো করে বোঝেন ইসলামে একমাত্র বিসমিল্ না ছাড়া বিসমিল্নবী বলে কোন জিনিস আছে কিনা বিসমেল অলি অলির বাবার নামে। যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে শুরু করে ভরসা করে নির্ভর করে কুরবানি করে জবাই করে ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহালের মতো মুর্শে বিসমিল্লা বলার পরে আর রহমানের রহিম রহমান মানে কি অল্প অল্প সরি অল্প দয়ালু না রহমান মানে মহা মহাদয়ালু মহা মহা মায়াময় তাহলে আমরা শুরু করলাম শুরু হলো আল্লাহ নামে আর সকল দয়া মায়া রহমত কার কাছে আল্লাহর আল্লাহামদুল্লাহ হে রবিল আলমী সকল প্রশংসা কার আমি যদি বলি যে আমি আল্লাহর রহমতে ভালো আছি তাহলে কার প্রশংসা করবেন আমি যদি বলি আমি আল্লাহর আর হুজুরের আল্লাহর আসলে প্রশংসা হল না এটা নিন্দা হল খুব ভালো করে বসেন কেন নিন্দা হলো কেউ বলল যে আমার মা আমার খুব ভালো রেখেছে আর একজন বললো আমার খালা খালার খালা আমার একটু মার বলে আমার মা আমার খুব ভালো রেখেছে এই দ্বিতীয় নম্বর কি মা কে প্রশংসা করলো না নিন্দা করলো ও প্রমাণ করলো যে ওর মা ভালো মা তাহলে আমরা যখন বলি আল্লাহ রহমতে আর হুজুরির দোয়াই আমি ভালো আছি আসলে আল্লাহ প্রশংসা করলাম না আমি বুঝালাম যে হুজুরের দোয়া না হলে আল্লাহ আমার দ্বিতনা আল্লাহ আমার ভালো মা বদনা এটা আর এখন বলছিনে না একটু পরে আবারও বলছি আর রহমানের রহম আবার প্রশংসা আল্লাহ যিনি রব সারা বিশ্বের রব রব মানে কি প্রতিপালক লালন করেন পালন করেন খাওয়া দেন দাওয়া দেন কে আচ্ছা আবু জেহেল কি আল্লা রব্বুল আলমিন মান তো ম্যান এই পয়েন্টটা একটু না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেনা আবু আল্লাহ এক মানত আল্লাহ রব্বুল আলমিন্তা রেজিগ আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত কোরআন শরীফ অনেক জায়গায় আছে আপনারা আমার লেখা বই আছে তার একটা বই হলো কোরআন সুন্নার আলোক ইসলামী আকিদা এটা পড়লে এই আয়াতগুলো সব পাবে আর একটা হল ইমাম আবহুল আকবর এটা পড়লেও পাবেন আর মহিলাদের সুন্নত পোশাক ইত্যাদি ব্যাপারে পর্দা ও দেহসজ্জা নামে একটা বই আছে নিতে পারে তাহলে আরবের কাফেরা আল্লাহকে রাব্বুল আলমীর মানত আল্লাহ কুরানা বলছেন হেরাসুল আপনি যদি আরবের কাফেরদের প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে আরবের কাফেররা বলবে আল্লাহ রাওয়া রব আরিম শাহাত আসমান এবং আরশে আজমের রবকে আবুল রেল কার কথা বলতো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তো যাই হোক আবুল রেল কিন্তু আল্লাহকে রব্বুল আলমিন মেনত কিন্তু গোলমাল কোন জায়গায় একটু পরে যাচ্ছে এরপরে আল্লাহ আবার কেয়ামত উদ্দিনের মালিক কে আবু জহেলের এখানে কিছু গোলমাল ছিল খ্রিস্টানদের এখানে কিছু গোলমাল ছিল আছে তারা বলে আল্লাহ মালিক কিন্তু আমাদের হুজুর তোর নেবে কথা বোঝেন আমি সেখানে যাচ্ছি যদি সময় থাকে এর পরের জন্য কি পড়ি আমরা মাশাল এই গোলমাল শুরু হল ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাই মানে কি একমাত্র তোমারই এবাদত করি তোমার কাছেই সাহায্য চায় এই যে আবু জাহাল আবু ইল্লাল্লাহ সাহিব কেন মানত না কারণ আবু জাহাল তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ একমাত্র সব। আল্লাহর এবাদত আল্লাহর করতে হবে কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না কারণ আমরা গুণাগার অনেক গুনা করি আমাদের ডাক আল্লাহ শুনবে না আল্লাহর যারা প্রিয় বান্দা মাহবুব যেমন আল্লাহর ফেরেস্তা জব্রাইল মিকাইল আজরায়েল ইসরাফিল আল্লাহ তাল্লাহার নবী ইব্রাহিম ইসমাইল মুসা আইসা আল্লাহর লাত সিয়ানাস মানব এই আল্লাহর নবী অলি ফেরিস্তা এরা আল্লাহর প্রিয় এরা সত্যই আল্লাহর প্রিয় এদেরকে আমরা ডাকবো এদের মাজারে চলে যাব এদের নামে একটা দরগা করে নেব এদের বন্দনা করব এদের নামে একটা লাটি বসায় গাছের নিচে বসে ডাক দেব এদের ধ্যান করব। এদের নামে মুরগি ছেড়ে দেব এদের নামে উট জবাই করে দেব এরা যখন আমাদের বন্দনায় খুশি হবে এদের কাছে আল্লাহ যে ভান্ডার রেখেছেন সেই ভান্ডার থেকে অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে ওরা আমাদের দিয়ে দেবে কথাকে বুঝতে পেরেছেন আল্লাহর আল্লাহ ছাড়া আল্লাহর কাছে এইতে মানতে রাজি ছিল না কথাকে বুঝতে পেরেছেন আমাদের দেশে এরকম আছে আমাদের দেশে আমি বাসে একটা গান শুনলাম বাবা শাহজালাল ওলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম গানকে আপনার শুনেছেন যে লোকটা রকম গান গায় বাবা শাহজালাল নদর উদ্দ বা এইরকম গান আছে না নেই এই গান যিনি গাচ্ছেন তাকে যদি আপনি বলেন আমাদের রপ কে কি বলবে আমাদের কে কি বলবো আমাদের এই বলবে সব মানবে কিন্তু বলেন এই দয়া যে কাছে এটা না দয়া আল্লাহর কাছে চাও আর কারো কারো চেয়েও না ও কি মানবে আপনি যদি খুব ভালো করে বুঝন যে শাহজালাল অলি শাহ মুখ তারা অনেক ভালো তাদের জন্য দোয়া করো তাদের মহব্বত করো কিন্তু শুধু আল্লাহর কাছে দয়া চাও ও মানবে যদি আপনি আরো বুঝিয়ে বলেন যে দেখো দয়া শাহদালী দয়াল শাহ দয়াল, সবাই দয়াল কিন্তু আল্লাহ তো সবার সে দয়াল তিনি রহমান রহিম তার কাছে দয়া চাও ও কি মানবে মানবে ভাই রাগ করবে না মানে খুব নরম হয়ে থাকবে না করবে ঠিক আবু জহেল এরকম ছিল আমরা আল্লাহর মাহবুব করে সব পেয়েছি আর এই ব্যাপার বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেহাদব করতে হবে একে ধরো আর মারো কথা বুঝতে পেরেছেন এখন আমার প্রশ্ন হল আবু শেহ যে যুক্তি দিয়ে ইয়া কানা আবু না ওই ধরনের যুক্তি কি আমাদের দেশে আসেনা নেই অল্প না বেশি একটু বুঝতে হবে কারোর সমালোচনা করতে নয় আমরা যারা এখানে আছি আমাদের ইমান ঠিক রাখতে অনেক সময় ভালো চিন্তা আমাদের খারাপ করে ফেলে আমরা গোনাগার এটাকে কি ভালো চিন্তা না খারাপ চিন্তা ভালো চিন্তা আল্লাহ তোমার কিছুই কথা শুনতে পারি নি ভালো চিন্তা না খারাপ চিন্তা ভালো চিন্তা যেহেতু আমরা গুনাগার আল্লাহ আমার কথা শুনবে না আল্লাহর খুব বুজুর্গ মানুষ আব্দুল্লাহ জাহাঙ্গীর আবদুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ শুনবে এটা আরো খারাপ চিন্তা আর গুনাগার আল্লাহর কাছে চাইলে পাবে না হুজুরা বললে পাবে এইটা হলো শীত বুঝতে পারছেন মন্ত্রীর কাছে তুমি যদি কিছু পাইতে চাও মন্ত্রী ট্যাক্স তুমি দিবা মন্ত্রী জিনিস মন্ত্রীর দিবা তুমি যদি মন্ত্রীর কাছ থেকে কিছু পেতে চাও ডাইরেক্ট পাবেন নাকি আপনাদের এমপির কাছে আপনারা যে কেউ ডাইরেক্ট যেতে পারেন এমপির একজন ঘনিষ্ঠ লোকের মাধ্যমে সুপারিশ নিয়ে গেলে কাজটা হবে ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহর কাছে ডাইরেক্ট দিতে পারব না তবে আল্লাহর মাহবুব সুপারিশ দিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ দেবে ঠিক আছে না ঠিক আছে তো অনেকে বুঝতে পারছেন একটু বোঝেন এমপির কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না কারণ এমপি আমাদের চেনেন না এমপি যাকে ভালোভাবে চেনে আগাগোড়া চেনে সে যখন এমপির কাছে যায় তখন কি কারো নিয়ে যাওয়া লাগে নাকি নিয়ে যাওয়া লাগে ভাই যে চেনেন না ওই ব্যক্তি যখন যায় তখন কারোর সুপারিশ নিতে হয় ঠিক না ঠিক আছে তো কথাটা আল্লাহ তো এরকম আল্লাহ তোমাদের চেনেন না আল্লাহ তোমাদের চেনেন না আল্লাহ চেনেন সত্যি করে বলছেন তো তবে আল্লাহ নয় কাছে একজন কাউকে দিয়ে যাইতে হবে তো এমপি ভালো করে চিনলে আর লোক লাগে না আল্লাহ তো এমপির চেয়েও কঠোর চিনার পরেও লোক লাগবে না কেউ যদি মনে করে আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টারের মতো আমার হয়তো ভালো করে চেনবে না হুজুরা বলে দিলে চেনবে ওই ব্যক্তির কি ইমান থাকে দ্বিতীয় মন্ত্রী এমপির কাছে লোক নিয়ে যেতে হয় দ্বিতীয় আর একটা কারণ তারা চিনলেও অনেক সময় পার্সিয়ালটি করে করে না এলাকার কমিশনার দুজনকেই চেনে কিন্তু পার্সিয়ালটি করে দেয় আসে না নেই আল্লাহ তো এরকম আল্লাহ চেনে জানলাম কিন্তু আল্লাহ হয়তো পার্সিয়াল হুজুররা ঝরলে আর করতে পারবে ঠিক না কেউ যদি মনে করে আল্লাহ মানুষের মতো আমাকে চিনলেও দেবে না আরেকজন বলে দিলে দেবে ইমান থাকে তবে একটা জিনিস হয়তো আপনার মানবেন আল্লাহ চেন আমরা জানি জব সব জানেন কিন্তু আমরা যে গুণাগার অনেক করি করিস আল্লাহ জানেনা নজবাহ আল্লাহ তো রাখি কিন্তু হুজুরদের দয়ার শরীর আল্লাহ যেহেতু রেগে গেছে আল্লাহ তো দেবে না কিন্তু হুজুর যেহেতু দয়ালু হুজুর কে বললে হুজুর ফেলতে পারবে না তখন যদি হুজুর আল্লাহর বলে তখন হুজুর আর ফেলতে আল্লাহ আর ফেলতে পারবে না ঠিক না কেউ যদি মনে করে আল্লাহর সে হুজুরের দয়া বেশি তার কেমন থেক তো ভাইরা আপনাদের এলাকায় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান আছে না আমরা দুজন চেয়ারম্যানের তুলনা করি একজন চেয়ারম্যান খুব ভালো তার বন্ধুদেরকে খুব মহব করে তার চেয়ারম্যানের সিল এবং প্যাড প্রত্যেক বন্ধুর কাছে দিয়ে রেখেছে যে বন্ধু যেভাবে চাই ব্যবহার করে বন্ধুরা কিছু বললে বলে যে আমাকে একটু ফাঁসি দিয়ে দাও দিয়ে দেয় আমাকে বন্ধুদের খুব ভালোবাসে কিন্তু নিজের দায়িত্বে খুব সচেতন সিল প্যাড কাউকে দেয় না বন্ধু বান্ধব সুপারিশ করলো নিজে একটু যাচাইয়ের চেষ্টা করে আপনাদের দৃষ্টিতে কোন চেয়ারম্যান আল্লাহ চেয়ারম্যান কিছু জানে না মনের কথা জানে না বোঝে না তাও যাচাই করে আর আল্লাহ সব জানেন তারপরেও তো হুজুরদের কাছে সব সিল প্যাট দিয়ে রেখেছে যে হজুর যায় বলে করে দেয় ঠিক না এরকম বিশ্বাস করে ইমান থাকবে আল্লাহর ভান্ডার ক্ষমতা পাওয়ার কেউ কারো কাছে আল্লাহ দেন আল্লাহ দায়ী ঠেকেছে এইরকম চিন্তা করলে থাকে আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন আমাদের রসুল সালাম নবীজির চাওয়া লাগতো না তাকালেই আল্লাহ দিয়ে দিতেন মনে করলেই দিয়ে দিতেন সেই নবীজি দোয়া করেছেন আল্লাহ কুরআ আয়াতনাজুল করেছেন তোমার দোয়া নেবো না আল্লাহ যদি বোঝেন এই বান্দা পাবে না আল্লাহ যদি না আল্লাহ সিদ্ধান্ত পাল্টাবেন এই চিন্তা করলে সে আর মুসলমান থাকে না তো ভাইরা যেটা বলছিলাম আমরা আরেকটু বোঝার চেষ্টা করলাম কোটে গেলে উকিল না। আল্লাহর কাছে উকিল লাগবে যে কে উকিল জাল কুষ্টি আর জশেপ জানে তো জানে সবার দলিল চেনে তো তাহলে আইনের কোন ধারায় আপনারটা জেনুইন প্রমাণ হবে আমি অনুতপ্ত আল্লাহ আর করব না আল্লাহ মাফ করে দাও আপনি যে সত্য বলছেন আল্লাহ তো জানেন না তারপর তো উকিল লাগবে আল্লাহ তার কাছে বান্দার উকিল লাগে এটা হল সকল শিরকের মূল এই জন্য আল্লাহ কোরআন ছয় সাত জায়গায় বলেছেন কাপা বিকিল উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ কোরআন কারিমে বলেছেন ফত্তা ওকিলান উকিল ধরো আল্লাহকে কাকে আল্লাহর আনকারিবে ভাইরা আমরা বলি পীর দয়াল আসি বলি না পীরেরা কি দয়া করে আমু ভাই পীর সাহেব পীর সাহেবের জামাই পীরেদের পীর সাহেবরা মুরিদদের কি দয়া করে জানিনা তো মুরিদরা পীর সাহেবের টাকা পয়সা এটা জানি আমাদের জন্য দয়া মায়া রসুল আল্লাহ কুরআ বলেছেন তিনি দয়ালু তিনি আমাদের জন্য মানুষদের জন্য নবীর সে বড় দয়ালু তো আর কেউ নেই আমাদের দুশ্মনী আমার প্রতি দয়ালু আল্লাহ দিয়ে দিতে নবী নবীর আমাদের জান্নাতে নিয়ে দেবে এখানেই আমরা ইমান হারিয়ে ফেলি না ভাই মূল দয়ালু তো আল্লাহ আল্লাহ দয়া করে নবীকে অনুমতি তুমি ই করে জাননাতে নিয়ে যাও আসল সব নবীর শেষ হয়ে যাবে আমাদের নবীর সফা শেষ হয়ে যাবে সবার সফা শেষ হয়ে যাবে তারপরও লক্ষ কোটি মানুষ তোদোকে থাকবে আল্লাহ বলবেন আমার শর্ত মেনে এদেরকে কেউ বের করতে পারলো না আমি ওদের জন্য তো ভাইরা আবার একটু বলি আমার মনে করেন দুজন মুরিদ আছে একজন মরিদ আমার খুব ভক্ত সে জানে আল্লাহ যা আমার দেশে হুজুরের ওর যখন কোন বিপদ কষ্ট হয় ব্যথা বেদনা পা ভেঙে গেছে অসুখ বিসুখ হয়েছে ওর মনটা সময় কার সাথে ঘরে সাথে আরাক এক অত ভক্তি করে না সে মুড়িৎ সে জানে আমার হুজুর খুব ভালো সহি সহি মাসনুন্ন দেয় আমি আমল করে মজা পাচ্ছি আল্লাহ হুজুরের মালিককে আল্লাহ আল্লাহ আমি অন্যায় আল্লাহ আমি অন্যায় করেছি তুমি দয়া মহা আল্লাহ মাফ ওর যখনই কোনো ভালো হয় আল্লাহ তুমি দয়া করে তাসো তোমার সুক্রিয় আল্লাহ ওর অন্তরটা সবসময় কার সাথে থাকে আল্লাহর অলি কি হবে প্রথম ব্যক্তি আবু জাহালের মতই মুসে আল্লাহর প্রত্যেকের জাহজাহার জায়গায় রাখব। যদি আল্লাহর জায়গায় বসাই দিই সিরিক হয়ে যাবে কথা বোঝেন আমি আরেকটু। বলি ছোট বাচ্চাদের মারে খালা বেশি মারে নামা হুকুম করে আব্বা বেশি না মা একশোটা করে হাঁটতে গেলে হুকুম করে এই সুস্পি এরকম করে আছেন খাইতে গেলে হুকুম করে এরকম করে হাত ধরতে হুকুম খাইতে হুকুম বাথরুমে যাইতে হুকুম কোসল করতে হুকুম একশোটা হুকুম যদি মা করে বাপ দুটো করে ঠিক না আচ্ছা বাচ্চারা আমরা জীবনে ছোট থাকতে হুকুম অমান্য করছি বেশিকার বাপ তিনটে বলে তিনটে মোটামুটি করছি আর মা একশোটা বললে পাঁচটা করছি ঠিক না এখন একটা ছেলে চিন্তা করলো আমার মা তো রাগী আমিও তো মার ভালো ছেলে না মার কাছে চাইলে তো মা রাগ করবে খালা তো দয়াল দয়াল খালা জীবনে কোনো দিন রাগ করে না খালা করে রাগ করে যা চাই তাই দেয় খালার কাছে চাইলে দিয়ে দেয় আমি এখন থেকে মার কাছে যা আছে মার কাছে যাবো না খালার কাছে যাবো খালা মার কাছ থেকে আইনে দেয় এইরকম কোন ছেলে যদি কোনো মায়ের থাকে মা খুশি হয় না বিরক্ত হয় ওই ছেলেটা মাকে কে সম্মান করছেন অপমান করছেন ও প্রমাণ করছে যে ওর মা ভালো মারা ভালো মায়ের মাতৃত্বে দাবি হল দুটো একটা হল সন্তান তার ব্যথা বেতনা প্রথম কার সাথে শেয়ার করবে আর দ্বিতীয় হলো যে সন্তান কষ্টে আছে মা বুঝলে কোন রাগ মায়ের থাকে না থাকে না। এখন বান্দা যদি মনে করে। আমি তো আমার মাবুদের কথাবার্তা শুনি না মাবু তো তো রেগেই তো আমার বিপদ দিয়েছে এখন মাবুদের কাছে চাইলে তো দেবো না তবে আমার হুজুর মলানা অমক তমক খুব বুজুর্গ মহব্বত করে আমি এখন থেকে আল্লাহর কাছে যা চাওয়ার আমার হুজুরের কাছে আল্লাহর কাছে থেকে চেয়ে দেবে ওই ব্যক্তি কি আল্লাহকে অপমান করছে না সম্মানিত করছে ওই ব্যক্তি প্রমাণ করছে। করছে দাবি যে তার মাবুদ ভালো মাবুদ না মাবুদের মাহবুদ দাবি হল যে বান্দা তার সকল ব্যথা বেদনা চাওয়া পাওয়া সবার আগে কার সাথে শেয়ার করবে আর আল্লাহ রুবুবিয়াতের দাবি হলো বান্দা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকবে বান্দা যত গোনাগার হোক কাফের মুশেক হোক আল্লাহ তার দোয়া শোনবাই শোনবে আল্লা কোরআন বলেছেন কাফেরদের দোয়া আল্লাহ শোনা যখন সে অসহায় হয়ে ডাকে অনেক বলেছে যেটা বলছিলাম ভাইরা তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে শিকারের জন্য মধ্যস্থ লাগে जेकेम शेखबा मध्यस्थ मीडिया लागू चिंता मार चाहते खाली चिंता करा एक रकम কথা কেউ যদি মনে করে বাজে কাছে আমি চাইলে দেবে না অন্য কেউ চাই দিলে দেবে সে ইমান থাকে না মুশেক হয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন এই চাওয়া পাওয়া একমাত্র কার ইয়াকা আবুদু বা ইয়া কারাস্তা